بتا ل امتي قد كان مناد ان يلقاهم فاحبته من صدقه وما را ان يلقاهم فاحبته من صدقه وما را الصحاده يسالون ومن الاخوان الباكون ألسنا نحن المصطفى فكان الرد ما معنا أنتم أصحابي اللبرار وهم الإخوان الأخيار بيض غر كالطيار وجه حلو بسم الله الرحمن لله رب والصلاة والسلام على سيد نبینا محمد বসমিম আলমদমিন সঈদসী নবিনা মহমদ ওসব আজমাইন আবাদ ফতক কমল তমিন আলমা বলমা বমা به বফস محمد ফি الله ও বহি من غير তরিফিন ওলা তাতে ومن গের তকীফিন ওাল তমসীল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 तरपे अन्स कि विषय रही इंसा आल्लास तब एमिका थ शुरू होमान बिल्लार पर आल्लामान तरस और ईमान छयटी मोट रोक आ सम्पर् गत सप्ताह संक्षेपे आलोचना ईमान बिल्ला हम ईमानर प्रथम स्तम्भ रोक चार्लाहर अस्तित्व विश्वास आल्लाक नास्तिक जरा आल्ला अस्तित्व के अस्वीकार कर प्रथम विषय ममिन আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করবে কিন্তু এই কথাটি শুধু মুসলিম মমিন হওয়ার জন্য যথেষ্ট নাই আরো তিনটি বিষয় রয়েছে দুই নম্বর হচ্ছে তৌহিদ রব আল্লাহ আছেন এবং আল্লাহ রবুল আলমিন তিনি মালিক রব পালন কর্তা সবকিছুর মালিক আল্লাহ রবুল আলমিন আল্লাহ তার সমস্ত কাজে এক একক তার কাজে কোন শরিক নেই তার কাজে কোনো শরিক নেই আল্লাহ রবুল্লা আলমিনের কাজ আপনি একজন মুসলিম হিসাবে জানেন আল্লাহর কাজ আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা তাই না খালক সৃষ্টি করা কেউ শরিক নেই আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া রিজিক দেওয়াই কেউ শরিক নেই আল্লাহর কাজ হচ্ছে হায়াত হ্যাঁ এবং মদ দান করা এতে কেউ শরিক নেই আল্লাহ ছাড়া কেউ আপনার হায়াত বাড়াইতেও পারে না আবার কেউ মারতেও পারে না হ্যাঁ এইভাবে আল্লাহ রবুল আলমিনের সমস্ত কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা হচ্ছে তৌহিদ রবু বিয়াদ এটা হচ্ছে দ্বিতীয় বিষয় একমাত্র হবে কার জন্য আল্লাহর জন্য এটা হচ্ছে তৃতীয় বিষয় তৌহিদা তৌহিদুল এবাদা চতুর্থ বিষয় আল্লাহর প্রতি ইমানের তা হচ্ছে তৌহিদুল আসমা সিফাত আল্লাহর নাম এবং গণাবলী श्वास जहान आल्ला रसूरला सल्लामी शुरू करमान बिल्लाम्ला आल्लाश्वर ईमान अंतर्भुक्त हम तौहिदुल्लाफा आल्ला नाम एवं गणावल क्षेत्र मेंतिष्ठा करा से कम भाव पद्धति আল্লিমানো বেমা ওয়াসাফা তার জন্য বর্ণনা করেছেন সেগুলির প্রতি ইমান নিয়ে আসা বেমা ওয়াসাফা বেহ সমস্ত বিষয়গুলির উপর যা দিয়ে নিজেকে মহান আল্লাহ ভূষিত করেছেন যেই গনগুলি আল্লাহ নিজের ক্ষেত্রে বর্ণনা করেছেন ফি কিতাবহী তার সম্পর্কে যে গুণগুলি বলেছেন এছাড়াও আরো অনেক গুণ রয়েছে বা গুণাবলী রয়েছে যেগুলি রসুল্লা সাল্লাম বর্ণনা করেছেন তাঁর হাদিসে সেগুলিও বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের একটা দিক অর্থাৎ তহিদুল আসমাই সেফাতের দিক হু মহাম্মাল্লা এই জন্য বলছেন এবং তার রসুল মোহাম্মদ আল্লাহ রব আলমিনের যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি বিশ্বাস করা তারা আল্লাহ যে গুণের নিজের ক্ষেত্রে বলেছেন যে আমি এই রকম আমি এই রকম আমি এই আমি এই এগুলি আমার গুণ সেগুলি বিশ্বাস করা এবং আল্লাহ সম্পর্কে যেহেতু আল্লাহর পরে সবচেয়ে বেশি জানেন রসুল্লাম কারণ তার কাছে ওহি হয় আল্লাহ সম্পর্কে রাসোর যা বলেছেন তাও বিশ্বাস করা বিশ্বাস এমন ভাবে করতে হবে কয়েকটি দিক রয়েছে যেন না আসে বিনা কোন বিকৃতিতে বিশ্বাস করতে গিয়ে ওই শব্দ বা শব্দের যে অর্থগুলি যে গুণ বাচক শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে রয়েছে সেগুলির অর্থে বা শব্দে বিকৃতি ঘটাবেন না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 এমন ভাবে বিশ্বাস করতে হবে এবং তিন নম্বর হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণাবলির ধরন আপনি নির্ণয় করবেন না তাকিফ কাইফা থেকে কাইফা মানে কি কেমন কাইফা হালুক মানে কি তোমার অবস্থা কেমন হ্যাঁ আছো এই যে তুমি কেমন আছো এই কেমন কথা বলা চলবে না আল্লাহ আল্লাহ গুণ হচ্ছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত ও কেমন এটা চলবে না মেন গাইটা কি অর্থের বিকৃতিও চলবে না বিকৃতি হচ্ছে হাত মানে হাত নাই কুদরতি হাত রূপক অর্থে এটা হচ্ছে বিকৃতি আর তাতিল হচ্ছে অস্বীকার করা হাত নেই শব্দ আছে ঠিক আছে কোরআনে আছে কিন্তু সেটা অস্বীকার করে দাও তাহলে আল্লাহর ইয়াদ দিয়ে উদাহরণ দিলাম তাকির হাত আছে কিন্তু কেমন নির্ণয় করা অথবা জিজ্ঞাসা করা কেমন হয়তো কেউ জিজ্ঞেস করছে অথবা কেউ বর্ণনা করছে দেখিস আর আর বলা হচ্ছে ওয়ালা তামসিল আর কোনো কিছুর সাথে তুলনাও করা সাদৃশ্যতা পোষণ করা তুলনা করা চলবে না আল্লাহর হাত আছে বললেন আগের দুটি ছিল অশিকার অর্থের বিকৃতি ঘটা একরকমের অস্বীকার নিষ্ক্রিয়তা পুরো অশিকার আর তাকিফ আছে কেমন আছে হয়তো স্বীকার করছে কিন্তু কেমন তার ধরন জানতে চায় হ্যাঁ বা ধরন বলতে চায়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 আপনার মা ও দয়া করে বাপ ও দয়া করে আল্লাহ রাহিম তাই না কেউ যদি আল্লাহর দয়াটা বাপমার দয়ার মত এটা হলো তামসিল তুলনা করা হারাম জি এই চারটি কথা এখানে এসছে এখন এগুলির সংজ্ঞা শেখ সরিফানোর জন্য বদলিয়ে দেওয়া এ অর্থ হয় ও এমাল আনোয়াজেহি যে অবস্থায় রয়েছে সেখান থেকে কোনোদিকে ঝুঁকিয়ে দেওয়া এদিক ওদিক ঝুঁকিয়ে দেওয়া হাত মানে কি ছিল হাত মানে কি বুঝি আমরা এদিন মানে হাত হাত মানে বুঝি হাত মানে হাত তাই না কিন্তু হাতকে কে যদি হাত মানে ক্ষমতা হাত মানে ক্ষমতা তাহলে অন্যদিকে ঝুঁকিয়ে দিলেন হ্যাঁ ওর অর্থকে পরিবর্তন করে দিলেন এটা হচ্ছে বিকৃতি আর বেঁচে এনহারাফা এনহারাফা গাড়ি চালাতে চালাতে গাড়ি কাঠিয়ে গেল এদিক সেদিক কাঠিয়ে রাস্তা থেকে নেমে গেল এটাকে এনহারাফ বলা হয় এনহারাফা ব্যালেন্স যদি ঠিক না থাকে সেটাকে এনহারাফ বলা হয় বলছেন যে ওহ আনে তাহরিফ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে আমি তফসিল করতে গিয়ে অনেক সময় বলি ইহুদিরা দুই রকমের বিকৃতি ঘটিয়েছে তাদের কিতাবি ইহুদি খ্রিস্টানরা তওরা এঞ্জিল এ শব্দেরও বিকৃতি ঘটিয়েছে একটা শব্দকে অন্য রকম করে উচ্চারণ করেছে বা লিখেছে যাতে করে অর্থ পাল্টে যায় আরেকটা হচ্ছে অর্থের বিকৃতি ঘটানো मुस्लिम जी शब्द करब्धति हलूल रेहा शब्द के तरह स्थान दिखे फिरिए ইমাতে একটা শব্দ বাড়িয়ে দিয়ে একটা জের পরিবর্তন করলে অর্থ পাল্টে যায় শব্দ পাল্টে যায় তখন এরকম করে দিয়ে যেমন গোমরা লোকেরা বলছে এটা উদাহরণ হিসেবে করানাই কেমনি সুরা তো হার নম্বর পাঁচ এখানে আছে আল্লাহ আরসে। সমুন্নত ইস্ত কথা রয়েছে আর রহমান ও আল আর ইস্তা রহমান আর শব্দ আছে ইস্তাতে রয়েছে হামল তারপর সিন তা খাড়া আলিফ আছে আলিফ আছে বলতে পারেন এখন এটার বিধাতিরা অর্থ করতে কি করে ইস্তাওয়ার অর্থ স্থান ইস্তাউলা ইস্তহকে কি করে দিল ইস্তা তো লামের অক্ষরটা বাড়িয়ে দিল এখানে অর্থ করতে কি করলো লামের অর্থ বাড়িয়ে দিল অর্থ কি হয়ে পালিয়ে গেল কিন্তু ইস্তাহা মানে সমুত আর ইস্তাওয়াল মানে দখল করা ইস্তলা মানে হচ্ছে দখল করা বা নিজের ক্ষমতা আয়ত্তে নিয়ে আসা দখলে নিয়ে আসা যেমন কোন দেশে নতুন রাজা হইলো হচ্ছে অমুক রাজা এখন অমুক দেশের সিংহাসনে বসেছে হ্যাঁ আরো সে আছেন না না দিক বলা যাবে আরো সে আছেন তা দিক বলে দিলাম ও দিক বলবে না আর সে আছেন এটাও মানবেন না কি বলবে এই গুমরা বলছে আল্লাহ আরো আল্লাহ আরোস তাহলে আল্লাহর ক্ষমতা এসছে যখন স্থলার অর্থ হবে তার মানে কি হবে হ্যাঁ আল্লাহ তার ক্ষমতায় নিয়েছেন আর তাহলে এর একটা অর্থ আসবে না উল্টো অর্থ তার মানে এতদিন হ্যাঁ এই ছয় দিন আসমান ছয় দিন আসমান জমিন সৃষ্টি করলেন তারপরে আরো সে আল্লাহ বলছেন সমুন্নত হলেন তাহলে এই আসমান জমিন সৃষ্টির আগে তাহলে আল্লা আল্লাহর ক্ষমতা আরোসের ওপর ছিল না তাহলে যেমন রাজা আজকে বসেছে তার হাতে না এই ঘটার দিকে চলে আসে অনেকে মনে করে যে সামান্য কি মানে কুদরতি হাত বললো কিন্তু আল্লাহর হাতটা যে অস্বীকার করে দিল নবী সাল্লা সাল্লাম বলেন যে মানে কুদরতি হাত মানে ক্ষমতা তার সাহাবিরা ওই কথা বলেননি এসছে আরবি ভাষা হাত হয় কি করে তুলনা হইতে পারে কোন তুলনা হইতে পারে আর এক রকম এই শব্দের তাহরিফের ক্ষেত্রে বলছেন যে একটা শব্দ বাড়িয়ে দিয়ে একটা শব্দ বা বাড়িয়ে দিয়ে শব্দের বিকৃতি ঘটাই আল্লাহ বিচারের জন্য বিচার হিসাব নেওয়ার জন্য কিন্তু বিধাতি আশা আরিমা আরব্যকা মানে আল্লাহর আসা এখানে বুঝায় না আল্লাহর কি আসবে এখানে আল্লাহর নির্দেশ আসবে যা আমরো রাব আমি দিল একটা শব্দ বাড়ি দিল এই রকমই মেলা উদাহরণ রয়েছে তাদের বিকৃতির আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আছে না হাদিস প্রতিদিন হ্যাঁ শেষের রাতের শেষ তৃতীয় ওরা বলছে আল্লাহ নামেন আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসাটা কি করলে একটা শব্দ বাড়িয়ে অর্থের বিকৃতি ঘটাইলো শব্দেরও বিকৃতি ঘটাইল আল্লাহ নেমে আসেন আল্লাহ আল্লাহ দিক বলা যাবে না আল্লাহর নামা উঠাই সব বলা যাবে না কি বলতে হবে আল্লাহর আমরা তো এক মুহূর্তীয়তা বলছে যে কোন শব্দকে তারা মর্ম থেকে আখার অন্য শব্দের অর্থ দেওয়া যেমন বেদাতিলা বলছে রহমতের ক্ষেত্রে আল্লাহর একটা গুণ হচ্ছে যখন তিনি রহমান গুনবাচক নাম তিনি যখন রহিম তা গুনবাচক নাম তাহলে রহমান এবং রহিম থেকে রহমতের গুণটা পাওয়া গেল আল্লাহর মধ্যে কিসের গুণ রয়েছে দয়ার গুণ আছে রহমত মানে দয়া গুণ আছে আল্লাহ আল্লাহ করুণা করেন এই গুণটা আল্লাহ করা এটা তো দুর্বলতা কিভাবে তারা যুক্তিকে কে এবং সন্ন্যার প্রাধান্য দিয়েছে বিদাতিরা গিয়ে ফেতনায় পড়েছে কোথায় তাদের ব্রেন গিয়েছে কোরআন হাদিস বাদ দিয়ে মানুষ যখন কারো ওপর দয়া করে তখন তার অন্তটা নরম হয়ে যায় হয় না হয় না অন্তর হয়তো শক্ত ছিল কি হয়ে যায় নরম হয়ে যায় নরম হয়ে তার মধ্যে একটা দুর্বলতা চলে আসে আসে না আসে না এই আমাদের বাংলা বলা যাচ্ছে অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল দুর্বল মানে কি খুব মায়া করে যার ফলে এই দুর্বল শব্দটি ব্যবহার করা হয় বলছে আল্লাহর ক্ষেত্রে যে দুর্বলতা চলে আসবে দুর্বলতা থেকে বাঁচানোর জন্য রহমতের মানে কি হচ্ছে তখন কি রকম ওইটা উদ্দেশ্য আসলে আল্লাহর রহমত না রহমত মানে হচ্ছে আল্লাহ পুরস্কৃত করতে যে ইচ্ছা করেন বান্ধাকে ওইটা হচ্ছে আল্লাহর কিভাবে অর্থের বিকৃতি ঘটেলো এরকম আল্লাহর গজব রহমতের বিপরীত হচ্ছে আর গজব মানে হচ্ছে না আল্লাহদি চরিত্র যাদের হবে জানার পরে যারা কর্ম করল না করল না তারা হচ্ছে গজব প্রাপ্ত তাই না গজব মানে ক্রোধ রাগ নয় এটা নেওয়া যাবে না এই আশারি মাতুরিদি মৌতা এই গুমরা কাছে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 আল্লা আল্লাহবর রহমত কে অস্বীকার এই শব্দের অর্থ গুলিকে অস্বীকার ভাবে তোমরা হয়েছে এরা তাঁতের কাকে বলে তাঁতের লোকাতান তার অর্থ হচ্ছে আল এখলা মানে শূন্য করে দেওয়া এই নিষ্ক্রিয় বললাম হ্যাঁ এই জন্য ছুটির দিনকে আরবিতে বলা হয় শূন্য থাকা বা কাজকর্ম থেকে শূন্য কাজকর্ম নেই ছাত্রদের কাজ নেই টিচারের কাজ নেই যে থাকা ইস্কুল শূন্য আর যারা স্কুলের ছাত্র বা শিক্ষক তারাও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 পার্থক্য হচ্ছে আর তাতিল হচ্ছে সঠিক অর্থকে অস্বীকার করা কিন্তু তার জায়গায় অন্য কোনো দূরের অর্থ না দেওয়া মানে নিষ্ক্রিয়তা আর কি শব্দ আছে কিন্তু অর্থ নেই যেমন একটা দল আল্লা গুণাবলী সম্পর্কে তারা মুফাবুজা বলা হয় মানে সব দিলাম আল্লাহকে আমরা জানি না অর্থ কোন আরবিয়ান বলবে জয়াদ মানে জানি না অজুন মানে জানি না বা সামান্য কি মাদেশ বলছে অজুন মানে বুঝিনা চেহারা আর ইয়াদ মানে হাত বুঝি না আইনন মানে চোখ এগুলো বুঝি বলছে না আমরা জানি না জি নিষ্ক্রিয়তা এই মর্মে ইমাম মালিক রহমতুল্লা একটি উক্তি প্রসিদ্ধ আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রব আলিন আরো সে সমুন্নত আছে সাত আট জায়গায় সমুন্নত এটা সকলের জানা কোরানে আছে জানিহাদিসা আছে জানি ওয়াল কেফহলন কিন্তু তার ধরন হচ্ছে অজ্ঞাত অজানা মজহুল মানে অজানা ওয়াল তাহলে কি অস্বীকার করবেন তা বিশ্বাস করা হচ্ছে কেমন করে আছে এটা হচ্ছে বেদাত মানে এটা সাহাবাই কেরামদের তরিকা নয় তাবরিকা নয় এটা পরবর্তীতে ঘুমরা লোকদের তরিকা তমসিল মানে হচ্ছে তসবি তুলনা করা পোষণ করা কিরকম যেমন কেউ বলে তাহলে আল্লাহ রব আলিনের গুণাবলী কে বিশ্বাস করতে হবে যা আল্লাহ বলেছেন অথবা তার বলেছেন মেন গাই তাহরিফিন বিকৃত নয় অর্থের আর তাতিল অস্বীকৃতিও নয় चेस्टाइम साथनाल सुना কোনো কিছুই মধ্যে কেউ ব্যক্তিও আছে বস্তুই যখন চলে আসলো ব্যক্তি হতে স্বামী কোনো কিছু না কোনো কেউ না তবে তিনি সবকিছু শোনেন সর্বশ্রোতা আয়াতে দুটো দিক বলা হয়েছে আয়াতের তরজমা শুধু পড়া হবে না আপনাকে একটু বুঝতে হবে একটা হচ্ছে না একটা হচ্ছে হা ন ক্ষেত্রে আল্লাহ কি বলছেন আল্লাহর মতো কোনো কিছু আছে না নেই নেই এটা হচ্ছে নেগেটিভ আল্লাহর মতো কোনো কিছু নেই কেউ নেই না ফেরেস্তা না জিন না মানুষ না নবী না রসুল না অলি না কতু আল্লাহর মত কেউ নেই কোনো কিছু নেই না নামের ক্ষেত্রে না গুনের ক্ষেত্রে না রবের ক্ষেত্রে না অলৌহাতের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে নাই এটা না হয়ে গেল তাহলে এইটুকু নেতিবাচক বিশ্বাস করতে হবে ইতিবাচক কেউ যেন এই ভুল না বোঝে আল্লাহর মত যখন কোনো কিছু নেই তো আমরা তো শুনি সুতরাং আল্লাহ শোনেনা আমরা তো দেখি তো আল্লাহ দেখে দেখেনা আমরা কথা বলি না এইরকম যেন গুমরাহী আবার না চলে আস বলছেন না ওইটা আবার ভাবিও না যে তার মতো কোনো কিছু নেই মানে আল্লাহ কথা বলেন না আল্লাহ শোনেন না আল্লাহ দেখেন না আল্লাহ দয়া করেন না আল্লাহ রাগান দিত হন না অস্বীকার করবে না বরংল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 পূর্ণ মাত্রায় মহান আল্লাহর ভিতরে রয়েছে যেগুলো কে কি মনে করা হয় পূর্ণতা মনে করা হয় আপনার মধ্যে যদি এই গুণটা থাকে না আপনি মানুষ একজন আপনি বীরপুরুষ একজন আপনি শক্তিশালী ইত্যাদি জান মানুষের শক্তিশালী হওয়া বন্ধ না খারাপ ভালো না মন্দ ভালো তো আল্লাহ রবুল্লা আলমিন হচ্ছেন কি কউইর ও কউই আজিজ জিহা। আল্লাহ রকম যে কোনো গুণের ক্ষেত্রে যেগুলি ভালো গুণ সৃষ্টির ক্ষেত্র হইতে পারে সেই গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ রয়েছে গণ দুর্বলতা সমস্ত দূরের মধ্যে যেই যেই গুণগুলি দোষগুলি মানুষের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে দোষ বা ত্রুটি সেগুলি থেকে সবচাইতে বেশি তিনি পাক পবিত্র এই জন্য তার স্নেহ করি সব হ্যান আল্লাহ বলে জি অস্বীকার করবে না বরং স্বীকার করবে যেগুলি পুরান হাদিসে রয়েছে যেমন আলিমন কাবির বাসী বোঝানো হয়ে গেছে আর আল্লাহর গুণ আছে বলে আল্লাহকে তার সৃষ্টির সাথে আবার তুলনাও করবে না লেসা কামিজলে মিজান যেগুলি আল্লাহ রব আলম তার ক্ষেত্রে বর্ণনা করেছে তার জাতের ক্ষেত্রে আর কোন গুণকে বা শব্দ বাক্যকে আপন স্থান থেকে বিকৃত করে না যে কোনটা হচ্ছে আসল অর্থ একটা হচ্ছে রূপক অর্থ আসল অর্থ বাদ দিয়ে রূপক অর্থে যাবেন না আপনার কাছে দলিল কি নিসাল বলেছেন যে এটা রূপকর্থে নিতে হবে সাহাবিরা সাহাবিদের এজমা আছে বা সাহাবিদের উক্তি আছে এটা রূপক অর্থে ইয়াদ মানে আসল অর্থে নয় হাকিজ মানে আল্লাহর নাম আর আল্লাহ আয়াত সম্পর্কে তারা বক্রপথ অবলম্বন করেন করে না। এলহাদ মানে মাকা করা অবলম্বন তারা নাম এবং তার আল্লাহর গুনাবলির কে কোন কিছুর সাথে তুলনা করে না সৃষ্টির গুণাবলীর সাথে ওয়ালাই সেলুনহি আল্লাহর গুনাবলিকে তারা তুলনা করেন এলহাদ মানে কি কোরআন এখানে দুটো আয়াতে এলহাদ থেকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে আল্লাহর নাম এবং গুনাবলিতে এলহাদ হচ্ছে কয়েকর আন বলছেন আন প্রথম হচ্ছে এলহাদ হচ্ছে এগুলি অনেকে করে থাকে কিছু কাফেররা করে কিছু মুসলিমরা করে বক্রলির ক্ষেত্রে কি করা কোন দেব দেবীর নাম রাখা কোন দেব নাম রাখা বা কোনো অলির নাম রাখা যে অলির পূজা করা হচ্ছে এটা যেমন আরব মুশ্রিকা তাদের একটা দেবতা ছিল লাত দেবতা জানেন না জানেন না সে হাজি ছিল প্রাচীন যুগে হাজিদের জন্য ছাতু ঘোল করে ওই মেনা আরাফা মুজালে ফাই এই হজের পান করে তো যেমন আজকাল ফিরি জুস পাওয়া যায় ওটা তো আর ওই যুগ ছিল না তখন ওই ছাতু খাইতো হ্যাঁ খাবার দিত পানি দিতমত ও যখন মারা লোকের পূজা শুরু হয়ে গেল ওদের সম্পর্ক অতিরঞ্জনে বাড়াবাড়ি করে ওদের পূজা শুরু হয়েছে হয় দাঁড় করে পূজা শুরু হয়েছে যেমন হিন্দুরা অথবা মক্কা মুশ্রিকরা আর শুয়ে দিয়ে কবরে শুয়ে দিয়ে পূজা শুরু করে যেমন এই কবর মাজার পূজারই যারা বড় শির করে লাভ শব্দটি থেকে নেওয়া হয়েছে একটা বললাম যে কেউ কে কেউ কে বলছে লাভ শব্দটি এলাহ থেকে নেওয়া হয়েছে এলার স্ত্রী লিঙ্গ এলাহ কাকে বলে সত্যিকার এলাহ আল্লাহ এলাহন মানে উপাস সত্য কে আল্লাহ এলাহন মোজাক্কর আর ওরা মহানাস স্ত্রীর লিঙ্গ বের করেছে অথচ আল্লাহ শব্দের কোনো লিঙ্গ নেই হ্যাঁ তারা এখান থেকে কি বের করেছে লিঙ্গ বের করেছে ল মানে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ ওই আল্লাহ শব্দ থেকে বেরিয়েছে এটা হচ্ছে তাদের এলহাত উজ্জা শব্দটি ওই রকম উজরা তাদের এক দেবী ছিল উজ্জা দেবী ছিল এর পূজা হইতো উজ্জা শব্দকে আজিজ থেকে নিয়েছে আল্লাহর নাম হচ্ছে আজিজ আল্লাহ হচ্ছে আজিজ আর এ দেবী হচ্ছে উজ্জা আল্লাহর জন্য যেন স্ত্রী সাব্যস্ত করেছে সঙ্গিনী সাব্যস্ত করেছে মানাত শব্দটি মানাত ও দেবী বলছে মান্নান থেকে নয় আল্লাহর নাম হচ্ছে আলমান্নান হ্যাঁ মন্নান থেকে এলহাত দ্বিতীয় এলহাত বলছে তাসমিয়া তহু সোভা নহু আতালা বেমা আল্লা কবে আল্লাহর এমন নাম করা যেই নাম আল্লাহর জন্য উপযোগ যোগী নয় আল্লাহর জন্য উপযোগী নয় আল্লা নাম ভগবান রাখা ঈশ্বর বলা হ্যাঁ গড বলা এগুলি অন্য কিছু দিয়ে বুঝিয়েছেন আমি এই এই সব নাম দিয়ে বুঝিয়াম যাতে করে সহজে বুঝতে পারে যেমন তিনি বলছেন কাতাসমিয়াতে নাসা রাহু আবান যেমন খ্রিস্টানরা আল্লাহকে আব বলে ফাদার হ্যাঁ আব আল্লাহকে নাম দিয়েছে কি আব আর মারিয়ামকে মেরি বলে ওম নিয়ে আসেন মুজিব মুজিব নাম করতে হবে কিন্তু দার্শনিকদের কাছে গ্রিক যারা দার্শনিক ছিল তার আল্লাহকে মুজিব অথ আল্লাহ অথবা এখানে খোদার উদাহরণ দেওয়া যেতে পারে যদিও এটাকে টেনে টেনে অনেকেই করার চেষ্টা করেছে কিন্তু উদাহরণ দেওয়া যেতে পারে কোরআন হাদিসে কোথাও খোদা আছে নাকি পার্সিয়ানরা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 রাজদাক মানে খোদা না রাজদাক মানে উপজীবীকে দান করেন তাই না অর্থ হয় না খোদা কি যাই হোক এই জন্য বেঁচে থাকা উচিত যেমন আপনি ভগবান ঈশ্বর থেকে বাঁচছেন আপনি পরম ঈশ্বর এই বলছেন না তেমনি আপনি বাছেন এর থেকে এইরকমই হিন্দুদের কথা উপরওয়ালা মুসলিম দেখা থেকে উপরওয়ালা বলে মানে ওদের সাথে তাল মিলিয়ে ওদের মতো ভাষা ইউজ করে সাথে উপর কেন আল্লা তৃতীয় প্রকার আল্লাহ রব আল এর জন্য এমন গুণ বলা যে ত্রুটি মনে করা হয় আপনাদের কাউকে যদি বলা হয় হে ফকির মানহানি হবে না হবে না আসলেও যদি ফকির থাকেন তবুও আপনাকে শুনতে খারাপ লাগে ফকির শব্দটা তাই না জি জি চিন্তা করেন ইয়াহুদিরা কি করেছিল ইয়াহুদীদের এটা এলাহ যেমন আল্লাহ কোরআন এখানে তাদের কথা বলছে তারা কি বলেছিল ইন্নল্লাহ ফকিরিয়া আল্লাহ হচ্ছে দরিদ্র ফকির আর আমরা হচ্ছি সচ্ছল ধনী কারণ খেতে পাই না সেজন্য এত অভাব কেন মানে আল্লাহ নাই সেজন্য দেয় না আল্লাহর থাকলে আল্লাহ দিতেন যে উল্লা তাই দিম তাদের হাত ধ্বংস হোক মা কালু তাদের এই কথার কারণে সব বেয়াদুফরি কথা যেন তাদের ওপর লালত অভিসম্পাত এইরকমই আল্লাহ সম্পর্কে আল্লাহ করলেন কোন দিন থেকে কোন দিন থেকে কোন দিন দিন পর্যন্ত হ্যাঁ রবিবার থেকে নিয়ে শুক্রবারে শেষ করলেন আদম আলাইসালাম সৃষ্টি করলেন শুক্রবারে হ্যাঁ শনিবারে শনিবারের কথা নাই তাই না কিছু নেই নাই তো নেই ইয়াহুদীরা বলছে আল্লাহ কলাম তো হে পড়লেন সুতরাং তিনি বিশ্রাম নিলেন শনিবার বিশ্রাম করলেন এটা বিশ্রামের দিন এই জন্য ইয়াহুদিয়া বিশ্রাম হচ্ছে হ্যাঁ বিশ্রামের দিন হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের রবিবার জি সারা পৃথিবীদের ছুটি শনিবার রবিবার এমনকি মুসলিম দেশও শনিবার রবিবার ছুটি আশ্চর্য আক্ষেপের কথা এলহা হচ্ছে অস্বীকার করা যেমন জাহামিয়া গোমরা ফিরকার আলফা মোজারাদ মানুষে ফাঁকা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় গোমরাহিতে হচ্ছে জাহামিয়ার তারা বলছে আল্লাহ নাম যে রহমান রাহিম মালিক এগুলি শুধু শব্দ এগুলির কোন অর্থ নেই কোন অর্থ নেই বলছেন যে আলফাজ শব্দ আলফাজ মজারাদা মানে হচ্ছে অর্থ শূন্য শব্দ লিফাতিন এগুলির কোনো গুণ নাই রহমান থেকে বলবে রহমত এলো হ্যাঁ গাফার বা গাফুর থেকে আল্লাহর মাফেরাত মার্জোনা ক্ষমা এলো ক্ষমার গুহ না না ওইসব নাই কোন অর্থ বলছে আল্লা আল্লাহ আল্লাহ শোনেন এটা মানে না আল আলবাসির বাসির মানে যিনি সবকিছু দেখেন আল্লাহ দেখেন বলছে বাসির আসার আল্লাহ দেখেন না শুধু শব্দগুলি তাহলে আলিম আল্লাহর নাম কিন্তু আল্লাহ জানেন না তাই না এইরকম স্বীকার করেছে সাতটা গুণ কে অস্বীকার করেনি বাকি গুণগুলোকে অস্বীকার করেছে বা বিকৃতি অর্থের বিকৃতি ঘটিয়েছে পঞ্চম বিক্রি এলহাদ হচ্ছে বক্রতা হচ্ছে তার একশো আশি আল্লাহ বলছে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তাকে ডাকোল হেদি আসমাহি যারা তার নামে বক্রপথ অবলম্বন করে তাদেরকে ছেড়ে দাও যা কিছু তারা করেছে বা করে তার শীঘ্রই তাদেরকে যারা আমার আয়াত সম্পর্কে বিধানাবলী সম্পর্কে আয়াতের মধ্যে বলি। যারা বক্রপথ অবলম্বন করে লাই ফাউন আমার থেকে তারা গোপন থাকতে পারে না আমি তাদেরকে জানি এবং তাদেরকে শাস্তি দেবো তারপরে বলছেন লেখকান সম্পর্কে একটু আগে বললেন আল্লাহ গুনগুলির ধরন নির্ণয় করে না আর তার আল্লাহর গনগুলিকে তার সৃষ্টির গণের সাথে তুলনাও করে না তুলনাও না আর ধর নির্ণয় করে না কেন করে না কাছাকাছি বা সমান হবে তাহলে না তুলনা করা হবে হ্যাঁ আর জানা থাকবে যে কিরকম আর কতটা কাছাকাছি আমাদের থেকে তাহলে না আমরা ধরন নির্ণয় করতে যাব। তুই তো আমাদের তো জানাই নাই সব শুধু শব্দ জানা আছে অর্থ জানা আছে ছেলে আল্লাহ সুবাহি আল্লাহ কারণ আল্লাহ সুবাহ কোন নজির নেই কিন্তু বাংলা বাবার নজির শব্দ আরবি শব্দ হচ্ছে আরবি শব্দ আল্লাহর কোন নজির নেই এমন কোন নজির নেই যে আল্লাহর নাম দেওয়া যেতে পারে তাকে আল্লাহর গুন দেওয়া যেতে পারে তাকে এরকম নেই কুফু আল্লাহ আল্লাহ কোন সমকক্ষ বা সমতুল্য নেই কুফু নাহা আল্লা সুবান হওয়া তাল্লার সৃষ্টির সাথে আল্লাহকে প্রয়াস করা যায় না মানে যুক্তি দিয়ে আপনি তুলনা করবেন আল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে এটা করা যায় না এবং তার সবচেয়ে মহা জ্ঞানী ও আসদা ককিল এবং কথার দিক থেকে আল্লাহ সবচেয়ে বেশি সত্যবাদী ও আহসান ও হাদিসহী তার সৃষ্টির চাইতে তার সর্বোত্তম বাণী কথা রয়েছে সুতরাং তিনি যা বলেছেন তা বিশ্বাস করতে হবে তারপরে তার সম্পর্কে কারা বেশি জানেবিয়া এবং রসুলগণ বলছে তোমার রসুল ও সাদে কুনা মোসাদ্দু মোসাদ্দা তার রসুলগণ আদাম আলি সাল্লাম নবী থেকে শুরু করে নালাম ইদাহি মহাম্মদ সালো আল্লাহিস সমস্ত নবীর কোন সত্য কথা বলেছেন সত্যবাদী তাদের মহান আল্লাহ করেছেন সবচেয়ে বেশি জানেন সুতরাং আম্ব রসুলগন যা বলেছেন আল্লাহ সম্পর্কে তা আমরা বলবো বেখে না আলিহাল এর বিপরীত হচ্ছে সব লোকেরা যারা আল্লাহ সম্পর্কে যা জানে না তা বলে সম্পর্কে না জেনে কথা ইয়া কলুনা আল আল্লাহ বলছেন না জেনে কথা বলে ফির শরিয়তের ব্যাপারে আজকাল ফতুয়ার এই যে ইন্টারনেটের ফতুয়ার যুগে না জেনে দলিল না জেনে শুনে শুনে ফতুয়া দিন এই দিন সম্পর্কে অফি আসমে আল্লাহ নাম সম্পর্কে মজার জনৌনহীন বরং তাদের শুধু শুধু ধারণা ভিত্তি কথা বলে এবং তাদের খেয়াল খুশি কথা বলে আবার আল্লাহ সম্পর্কে আর লোক রয়েছে যারা শয়তানের সাহায্যে কথা বলে শৈতান ওপর দিকে যাওয়ার চেষ্টা করে আর শোনার চেষ্টা করে আকাশের কথা নেই আর সেটাতে আরো করে একটা সত্য হয়ে গেলে এলাকাবাসী কি করে বিশ্বাস করে ওই জিন শৈতান এসে মানুষ শৈতান নেই বর্ণদেরকে আর ওই ওঝাদেরকে কবিরাজদেরকে অথবা ওই জাদুঘরদের গণকদেরকে জ্যোতিষীদেরকে থেকে হাসিল করে থাকে যেমন মির্জা কাদিয়ানি আর আগের যুগে আরো এইরকম অনেক ছিল মোসাইলামা তাকে বলবে যে তোর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ওই করছি জিন শান এসে আবার এটা বলবেন আমি শয়তান কখনো না আচ্ছা যদি আপনার কাছে আমার কাছে আসে জিন বলে যে আমি জিন এসছি তোর কাছে তো মানবেন কিন্তু আপনাকে ঘুমরা করার জন্য কি করবে আমাকে আল্লাহ পাঠিয়েছি তোমার কাছে ওহি করার জন্য আপনি তো ফুলে এই মোটা হয়ে গেলেন একবারে বিশাল ব্যাপার সবার আমার কাছে আর তখন দাবি করে ভিত্তিতে দাবি করে যে আমাদের কাছে ওহি আসে হ্যাঁ আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলে অথবা এমন রূপ ধরে আসলেও বলছে আমি তোর কাছে ওহিন আমি ডাইরেক্ট আল্লাহ তোর কাছে কথা বলতে এসছি দেওয়ানবাগি হ্যাঁ জি হ্যাঁ আল্লাহ সাথে কথা বলে এইভাবে শৈতানরা এই সব কথাবার্তা জনগণকে বলে থাকে শৈতান এদেরকে নিয়ে খেলা করে যারা এই কোরআন রাস্তা থেকে সেরাতে মোস্তাকিম থেকে সরে যাবে আপনি আমি হলেও শৈতান আসা শুরু করে দিব বিভিন্ন রূপ ধরে আসবে কখনো ফেরেস্তা আমি ফেরেস্তা জিবরাইল এসেছি কখনো আমি মিকাইল এসছি কখনো বলবে স্বয়ং আল্লাহ এসেছি বলবে শৈতান এইরকমই বিধাতিরা বিধাতিদি থেকে শৈতান বিভ্রান্ত করে মানুষ শয়েতান জিন শৈতান কেউ মানুষ চায়তানের মাধ্যমে বিভ্রান্ত হয় কেউ জিনিসের মাধ্যমে বিভ্রান্ত হয় এইরকমই যারা বেদিন বিধর্মী জানা দেখা জিন্দিক যারা নাস্তিক এদেরকে শয়তান বিভ্রান্ত করে সাহারা জাদুঘর অল এদের জ্যোতিষী জিন শৈতান আসে সকাল শয়তান জিনিস এদের সাথে কানে কানে কথা বলে বিদাতি গমরা ওলামারা আলেম তিন প্রকার আলেম তিন প্রকার আলেম করলেমাদের অনুসরণের কথা আল্লা বলে আমার শাসকের আনুগত্য এবং করন সুন্নার যারা আলেম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 পেশা পায়খানা দিয়ে কোরআন লিখে জি হ্যাঁ গণ জ্যোতিষী আর জাদুকররা এদের কাছে গভীর ভাবে যদি আপনি যান তাহলে কিন্তু গেলে গোমরাহ হয়ে যাওয়ার আশঙ্কা আছে সুতরাং কখনো পরামর্শ দেব না ইউলকোন আসাম আ তারা কান লাগায় ওই শৈতান গুলো জিনো রহম কাজে তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী জিনতান মানুষ শৈতানের কাছে আসে নিজের হাতে মন গোড়া লিখে মন গোড়া ফতুয়া লিখে তারপর এটা আল্লাহ থেকে মানে এই ফতুয়া হচ্ছে হচ্ছে ইসলামের কথা আয়াতের কোন তিন একশো আশি থেকে একশো বেরাশি পেশ করেছেন এই আয়াতটি এই জন্য আল্লাহ সুবাহ বলেন এই যে আল্লা কথা সবচেয়ে বেশি সত্য তাই না এবং তারপরে রসুল গনের কথা সবচেয়ে বেশি সত্য এবং আল্লাহ সম্পর্কে আল্লাহর গন সম্পর্কে আল্লাহ নিজে সবচেয়ে বেশি জানেন আর তারপরে रब जिनी इज मर्जदार अधिपति তিনি পাক পবিত্র যা দোষ ত্রুটি বর্ণনা করে বা ভুল কথা বর্ণনা করে ভুল তথ্য বর্ণনা করে তা থেকে আল্লাহ রা পাক সুহানা তার পবিত্রতা ঘোষণা করছি একটি কথা তার আল্লাহর ঘোষণা করা আল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে ওয়াসালাম আল আলমুর সালীন এবং সার্বিক শান্তি বর্ষিত হোক রসুলগণের প্রতি রসুলগণ আল্লাহকে সমস্ত দোস্তুতি থেকে মুক্ত ঘোষণা করলেন তসবির মাধ্যমে সুফহান রব্বিকার রব্বেলজাতে আমি গুরুত্বপূর্ণ আয়াতগুলি কিন্তু না পড়ে কিন্তু নবী রসুলগণ সবচাইতে বেশি দিন সম্পর্কে জানেন এবং দিনের রাস্তা দেখিয়েছেন আপনাকে আমাকে যে যত বেশি আপনার উপর অনুগ্রহ করবে অবদান রাখবে তার তত বেশি হব কিনা বিরোধী যারা আমিয়া রসুল গণে যারা বিরোধী দুঃমন তারা যে আল্লাহ সম্পর্কে যেসব কথা বর্ণনা করে থাকে সেগুলি থেকে আল্লাহ নিজের পবিত্রতা ঘোষণা করা সালাম পেশ করতে শিখিয়েছেন কেন কারণ আমি রসুলগণ যা বলেছেন সেগুলি ত্রুটি এবং দোষ থেকে মুক্ত তাদের কথাগুলি দোস ত্রুটি মুক্ত সেজন্য তাদেরকে সালাম পেশ করতে বলেছেন আল্লাহ রবীন্দ্র এবং তারপরে আল্লাহ রা করেছেন পথভ্রষ্ট যারা হয়েছে ধর্মের নামে এবং মূর্খরা যে আল্লাহ সম্পর্কে সব ত্রুটির কথা বলে থাকি আল্লাহর নাম সম্পর্কে হোক গুণাবলী সম্পর্কে হোক আর অস্তিত্ব সম্পর্ক অস্তিত্ব সম্পর্কে নাস্তিকদের কথা নেই একবার অস্বীকার করি হ্যাঁ দ্বিতীয় হচ্ছে সিদ্গণের সত্যতা রসুলগঞ্জ ও কাবুলগঞ্জ যখন সত্যবাদী হ্যাঁ সেই জন্য তাদের জন্য শান্তির দোয়া করছি তারা সত্যবাদীদের কথা কবুল করবেন কথা বলে আল্লাহ কামনা আলিম সাল সালাম রসুল গহনের প্রতি সালাম পেশ করতে হবে এবং তাদের শ্রদ্ধা সম্মান দেখাইতে হবে চার নম্বর রাদ্দুল্ল মায়ু খালি রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বা আম্বিয়া রসুলগণ যা কিছু নিয়েছেন তার বিরোধী যা কিছু হবে সেগুলিকে রদ করে রেজেক্ট করে দিতে হবে আল্লাহ সম্পর্কে আল্লাহ আল্লাহর গুনাবরী সম্পর্কে তারপরে আল্লাহ আল্লাহ রব আলিনের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে রসুলের রাস্তা আল্লাহ দেখিয়েছেন তাই না তৌফিক দিয়েছেন এবং আল্লাহকে যে আমরা দোষ মুক্ত করে আল্লাহ তসবির করতে পারছি পবিত্রতা ঘোষণা করতে পারছি এটাও আল্লাহর অনুগ্রহ নিয়ে আমত সুতরাং আল্লাহ কি করতে হবে সানা গান করতে হবে এবং তার আদায় করতে হবে নিয়মের সুতরাং আল্লাহ রব আলিন আল্লাহ সুবাহ তার জামা ওয়াসাফা আল্লাহ যে নিজের নামকরণ করেছেন নিজের নাম রেখেছেন অথবা নিজের যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলিতে দুটো একত্রিত করেছেন আল্লাহ সম্পর্কে কিছু গুণ আছে যেগুলি হচ্ছে না চলবে না ঠিক না আল্লাহ তন্দ্রা আসে না ঘুম আসে না কালাম তো হন আমরা কাজকর্ম করে ডিউটি করে খেলামতো বাইরে একটু ঘুরে ক্লান্ত অবস্থা খারাপ তাই না জি হ্যাঁ এগুলিও আল্লাহ রবুল আলমিনের গুণ শুধু হেবাচক গুলো গুণ না শুধু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 যেমন সুরায় আনামে রয়েছে আল্লাহ বলছেন সেরাতি মোস্তাকিম যেটা সরল পথ জান্নাতের পথ সোজা পথ দিনের সেটাকে আল্লাহর রাস্তা কেন বলা হইল কারণ এই পথ কার দেওয়া আল্লাহর দেওয়া কার বাতলানো আল্লাহর বাতলানো দেখেন কারণ আল্লাহ এবং সেই পথ আল্লাহ নির্ধারণ করেছেন কখনো কখনো আল্লাহ ওদের রাস্তা আল্লাহ আমাদের প্রথম কিম কি অর্থ করবে মুস্তাকিম মানে আল্লাহ আমাদেরকে সোজাপদ দেখাও সরল পথ দেখা যাদেরকেল পুরস্কৃতদের সাথে আলহীন পুরস্কৃতদের সম্পর্কিত করা হলো তারা কারা অন্য আয় রয়েছে হ্যাঁ নবীগণ সিদ্দিক তার শ্রেণীর বলা হয়েছে বলছেন সেরাত আল্লিন ওই সব লোকদের রাস্তা যাদের উপর আল্লাহ পুরস্কার করেছেন বা যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হচ্ছে মিনান সিদ্দিকীন তবে ইন্দের মধ্যে বহু সিদ্ধিকীন ছিলেন এই যুগেও সিদ্দিক থাকতে পারে সিদ্দিকের মর্যাদা সালেহিনের ওপরে যাদের দিনের ক্ষেত্রে যেমন আকিদার ক্ষেত্রে শততা আছে তেমন এবাদত বন্দীগীর ক্ষেত্রে সততা নিষ্ঠা রয়েছে যথেষ্ট মাত্রায় এবং তাদের আখলাক চরিত্রেও সততা রয়েছে ক্ষেত্রে তাদের রয়েছে। আর যাদের এই কিছু আছে তারাশীল ভালো মানুষ তাদেরকে সলহীন বলা হয়েছে আর মাঝখানে রয়েছে সোহাদা যার আল্লাহর দিন শক্তিশালী করার জন্য আল্লাহর রাস্তায় জানকে কোরবানি করেছে শাহাদাত বরণ করেছে সিদ্দিক সোহাদা শহীদগণ যদিও সোহাদার আর একটি তফসির রয়েছে শেখ রাহেটা জানে ফরোজ অজেব জানে হারাম জানা জানে আর ওইভাবে নেক জীবন যাপন করে আকিদা ঠিক আছে এবাদ বন্দী ঠিক আছে আর আখলা চরিত্র ঠিক আছে কিন্তু কোরআন হাদিসের তেমন এলেম নাই তারা সোহাদা তো নয় কিন্তু তারা সলেহীন আর একজন যদি এই নেক্সট জিন্দিগির সাথে আলেম হয় পো আলেম তাহলে সে সোহাদা সোহাদা মানে এখানে সাক্ষ্য প্রদানকারী হ্যাঁ বছর সাক্ষ্য প্রদানকারী শাহেদান মানে সাক্ষ্য দাতা। শাহেদ মানেও সাক্ষী আর শাহিদ মানে হচ্ছে সাক্ষী তো ওলামাকে কেন সোহাদা বলা হইলো কারণ তারা কিসের সাক্ষ্য প্রদান করে থাকে আল্লাত সাক্ষ্য প্রদান করে থাকে একটি আয়াত রয়েছে আল্লাহ প্রথম সাক্ষ্য প্রদান করেন আল্লাহ সাক্ষ্য প্রদান করে কারা মাল্কা ফেরেস্তা গন আর তারপরে হ্যাঁ বললেনা গুণ শাহেদ আল্লাহ জনগণ যারা নেক তাদের চাইতে মর্যাদা সম্পূর্ণ এতে কোনো সন্দেহ নেই এতে কোন সন্দেহ নেই কোন দ্বিমত নেই কিন্তু আলেম যদি আবার জালেম হয় আমলের ক্ষেত্রে তাহলে জনগণ যারা নেক লোক তাদের অনেক নিচে তাদের জায়গা অনেক নিচে তাদের হেফাজত এরপরে বিস্তারিত ইনশা আল্লাহ তার আসমা সেফার সম্পর্কে আলোচনা